আল্লা কথা মনে হয় দুই নম্বর গুণ যাদের কথা শুনলে এলেন তিন নম্বর গুণ যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয় আল্লাহ কে কত যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় দুই নম্বর যাদের কথা শুনলে এলেন তিন নম্বর যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয় এবার বুঝা থাকলেন বুঝা থাকলে বলেন যারা আমল দূরের কথা ইমানেই নাই। তারে যদি আমার ছেলে বন্ধু বানায় যারা মুসলমান নিজের টুকটার ছেলে মেয়েদেরকে এই জান্নাতিদের সঙ্গে লেখাপড়া করতে দেয় না জাহান নামীদের সঙ্গে লেখা লেখাপড়া করতে দেয় প্রমাণ হলো এনাহিয়ামুখী আল্লাহ আমার অন্তরে হেদায়ের নূর দান করলেন কিনা করলেন না আল্লাহ রসুলের প্রমাণ হবে তিনটা আলামাদের দ্বারা যদি তুমি দুনিয়ামুখী না যদি তুমি আশেরাত মুখী হও আর যদি তুমি ভালো মর হেদায়ত হলো মানুষের অন্তরে দেওয়া আল্লাহর একটা নূর মানুষের অন্তরে দেওয়া আল্লাহ একটা নূর এই হেদায়ত হইল ত্রিশেক্ট্রিশ এই জন্য আল্লাহ তিসপারা সুরাতুল ফাতেহার নাম রেখেছেন উমুল কুরান অর্থ সমস্ত কোরআনের মূল সমস্ত কোরআনে আল্লাহ যেই হেদায়েতের বিবরণ দিয়েছেন বিস্তারিত আল্লাহর আল হে সুদাফত দেখাও সুদাফতে চালাও ওই সুদাফতের হেদায়ত করো যে জীবনযাপন করলে আমরা মরণের পরে জান্নাতে পোস্ত পারি সেই হেদায়তের পথের পরিচয়টা কি আল্লাহ ফক্রবী লোকেরে নিয়ামত দান করেছেন আগে একবার বলেছি আল্লাহ অন্য আয়াতে বলেছেন হেদায়তের পথের পথ সিদ্ধিকগণ ছিলেন হেদায়তের পথের পতীক শহীদগণ ছিলেন হেদায়তের পথের হেদায়তের পথের পথে পাবে হেদায়তীদগণের পথে যারা জীবন যাপন করবে তারা হেদায়ত পাবে শালেহগণের পথে যারা জীবনযাপন করবে তারা হেদায়ত পাবে কেরাও লেখেন নবীগণের পরিচয় কি যে এদের পথে জীবনযাপন করলে আমি হেদায়ত পাব। সিদ্ধিকগণের আলাদা পরিচয় আছে শহীদগণের আলাদা পরিচয় আছে আলাদা পরিচয় আছে কেদের অনুসরণ করে জীবন জীবনযাপন করবে তারা হেদায়েত পাবে সুধাভাবে জাননাথে যাবে এই চার দলের কোন এক দলেরও যারা ফলো করবে না তারা হেদায়াত পাবে না জান্ না এই চাক বলে আমি আপনাদের সামনে তুলে ধরছিম লিখেছেন নবীগণ ওই সমস্ত মানুষকে বলা হয় যে সমস্ত মানুষকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার নবীগণ আল্লাহ কোন উনীত আল্লাহ আল্লাহ তাদেরকে সাব্যস্ত করে পাঠা তিনি নবী হন ওই সমস্ত মানুষকে নবী বলা হয় যাদেরকে আল্লাহ ফক্রব আলম মনোনীত করেন কোন কাজের জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতে যাওয়ার সুদাপত দেখাবার জন্য এই সমস্ত মানুষের নাম এবার আমরা বোঝার চেষ্টা করি সিদ্দিক কাকে বলে সিদ্ধিক বলে ওই সমস্ত মানুষকে যারা কথা বিনা বিনা বিনা বিনা বিনা নবীতে চোখ বন্ধ করে মেনে নিতে রাজি তাকে কোনো উদর নাই কোনো আপত্তি নাই কোনো সাক্ষীর দরকার নাই কোনো প্রমাণের দরকার নাই নদী বলেছেন সত্য বলেছেন চক্ষু বন্ধ করে যারা মানতে প্রস্তুত তাদের নাম সিদ্দিক তাদের নাম সংসারের কাছে উল্লেখ করে দিছে ধর্মের কাছে বর্তমান দুনিয়াতেও মুসলমানের কথা অনেক ব্যবধান হইল যুক্তিসগত নয় মানি না এটা হইল সুরাগতের ক্ষতি না জাহান নামের ক্ষতি জাহান নামের ক্ষতি এবার আসেন ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে আর পুরুষের নামাজে কোনো ব্যসব নাই বলে কিনা বলে নারীদের নমাদে আর পুরুষের নমাতে কোনো নাই আরো সাথে সাথে আর কথা বলে হয় নারীদের চেহারা নমাজে শরীরে কতটুকু বর্তমানে নমাজ করা একটা নিউ ফ্যাশন এটা সুন্নতের খেলা নমাজ কিন্তু এবার বলে এই তীরঙ্গ ছাড়া সর্বাঙ্গ ডাকিয়া রাখা নারীর নমাদে বর বলেন নমাদে পুরুষের শরীর ডাকার ফরজ আর নারীর শরীর ডাকার ফরজ সবার আমার কথা বুঝে থাকলে বলুন শুধু সংসারের কাজে ব্যবধান না পুরুষ মানুষ নারী কি মানুষ নয় পুরুষ যেই কাজ করবে নারী সেই কাজ করতে পারবে না কেন নারী যেই কাজ করবে পুরুষ সেই কাজ করতে পারবে না কেন আমি বলি পারবে তুমি মনে করো তাহলে তোমার সবকুলি বাচ্চা তোমার বউর পেটে দিলা একটা বাচ্চা তোমার ভেটে নিলা না কেন সেখান থেকে প্রথম ষষ্ঠ আশমান সপ্তম আসমান পার হইয়া চিন্তা যারা জীবন যাপন করে এদের নাম সালে এদের নাম সালে বলেছেন সুদাপদ এর বিবরণে আল্লাহ বলে পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জানাতে যাওয়ার সুদাপথ শহীদগণের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জানতে যাওয়ার সুদাপথ সালে পথ সারা দুনিয়ার সমস্ত and all. মাত্র সাত বছর বয়সে ছিলেন একদিন ঘুম থেকে যাওয়ার পরে বাবা ইয়াকুব ইসলামকে বললেন বাবা আমি গুমান্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র দেখছেন হল অন্তর চোখের দেখা গুমের মধ্যে মানুষ যা দেখে সেটা চর্ম চুখে দেখে না অন্তর দেখে তাহলে পরিষ্কার হয়ে গেল অন্তরেরও চৌকাশে এর দেখা দেয় হতে পারে ছেড়ে কিনা অন্তরেরও চোখ আছে তোমার মতো বুদ্ধিমান যে আল্লাহ দেখা যায় না এমন আল্লাহ বিশ্বাস করল কিভাবে আলী বলেন আমি যা দেখি না তা কখনো বিশ্বাস করি না আমি ওই আল্লাহকে বিশ্বাস করেছি যাকে আমি দেখতে পেরেছি কি জব দিলেন আল্লাহ জন্ম চুকে চারজন মানুষ প্রথম দলের নাম নবীগণ দ্বিতীয় দলের নাম সিদ্ধিগণ তৃতীয় দলের নাম শহীদগণ চতুর্থ দলের নামে নবীগণেও দুনিয়াতে অন্তর চুখে আল্লাহকে দেখেন সিদ্ধিকগণ দুনিয়ার জীবনে অন্তর চুখে আল্লাহকে দেখেন শহীদ কোনো দুনিয়ার জীবনে অন্তর চুখে আল্লাহকে দেখেন আমার হতে বিশাল একটা নদী ছিল যে নদী পার হওয়ার মতো কোন পুল নাই নৌকা নাই জাহাজ নাই কিছু নাই এই জন্য আস্তে দেরি হইলো জিজ্ঞেস করে তাহলে তুমি পার হইলে কিভাবে আবুহানি ভাবলেন অনেকক্ষণ এতদিন মনে করতাম তোমার মতো মলবীর কিছু না কিছু আককেল বুদ্ধি আছে আজকের কথায় প্রমাণ হলো তোমার মতো মলবীর মাথায় আকের বুদ্ধি বলতে কিছু না আপনারা জিজ্ঞাসা করলেন তুই আর কোনো কাজ করা যারা ফলো করবে কেদেরকে অনুসরণ করে যারা জীবনযাপন করবে এরা কুরাণের হেদায়ত পাবে জান ঠিকানা হবে সব আলোচনার সার আর না হয় সিদ্ধিকগণকে ফলো করতে হবে আর না হয় শহীদগণকে ফলো করতে হবে আর না হয় অন্তত কক যাদের ইমান আকিদা সহিত যারা নে কামল বলা যথাযথভাবে করেন